وآتاكم من كل ما سألتموه وإن تعدو نعمة الله لا تحسوها إن الإمسان لذلوم كفار شو پيريو درشق بندو آج كجي بشوي نعمي أپنا در شامنة أفستيت ہوئي چي تا حد چي چوك جي الله برو یاك نعموت اي نعموتير جامدير قدر قرادر کار এবং আল্লাহ রব্বুল আলেমিনের নির্দেশিত পথে তা ব্যবহার করা দরকার হারাম ও অন্যায় জিনিস দেখা থেকে এই চোখকে যে হেফাজত করা দরকার সে সম্পর্কে দুটি কথা আমি আপনাদের সামনে পরিবেশন করব। রব্য সিরাহ আলী সাদরি ও ইয়সার ইলি আমরি ওয়াহলুল লিসানি মিল্লিসানি ইয়ফকাহ আল্লাহ রব্বুল আলমিন অনেক ন্যামত আমাদেরকে দান করেছেন जेदि तक से दिखा देखते पा आल्ला पृथ्वीटा आल्ला न्यामते भरा जदि क्यों चाहे से आल्ला न्यामत के परिसंख्यन करा करते असंख्य न्यामत आल्लाह रबुल आलमीर दुनियाते जो न्यामत आल्लाह सृष्टि कर सबगुलो क्यों जन्म प्रत्येक जिनर मध्य আল্লা রবুল আলমিন রেখেছেন মানুষের জন্য লাভ মানুষের জন্য উপকার সব মানুষের কাজে আসে সব মানুষ ব্যবহার করে কাউকে কাজে লাগায় কাউকে খাওয়ার কাজে ব্যবহার করে কাউকে আর কোনো কোনো কাজে দুনিয়াতে যত নামত আছে সেগুলোকে আপনি বাদ দেন তা তো গুণে শেষ করা যাবে না আপনি দেখুন তো আপনার এই বডিটার দিকে এই বডিটার মধ্যে কী কী দিয়েছেন আল্লাহ রবুল আলমিন দুটি হাতের মধ্যে একটি হাত নেই আপনি যেন অচল অসুবিধাবোধ করতে হয় দুটি পায়ের মধ্যে একটি পা নেই আপনি যেন অচল সমস্ত শরীরের মধ্যে একটা জিনিস নেই জীব আপনি অচল চোখ নেই আপনি অচল এইভাবে গোটা বডিটার মধ্যে যে জিনিসগুলি আল্লাহ রব্বুল আলমীর দান করেছেন তার যদি একটা না থাকে তাহলে আপনি একেবারে নিজেকে অসহায় দুর্বল আপনি যেন কিছুই করতে পারছেন না এই যে আল্লাহ রবুল আলমীরের নিয়ামত আমরা পেয়েছি আমরা লাভ করেছি আল্লাহ কি চান এই নিয়ামতগুলোর পরিবর্তে কিচ্ছু না শুধু আল্লাহ এটাই চান তোমরা আমার দেওয়া এই নিয়ামতকে ব্যবহার করবে কাজে লাগাবে তোমরা তোমাদের স্বার্থে তা ব্যবহার করবে উপকৃত হবে কোনো বাধা নেই তবে শুধু একটাই যে তা কোনো অবৈধ কাজে ব্যবহার করবে না শরীয়ত গর্হিত কোনো কাজে ব্যবহার করবে না আল্লাহ ও রাসুলের অবাধ্যে নাফরমানিতে ব্যবহার করবে না বরং তা ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের কাছে তা নিয়ে তাই দেখবে যা দেখা আল্লা রবুল আলমিন তোমাদের জন্য জায়জ করেছেন এমন জিনিস দেখবে না যা দেখা তোমাদের জন্য আল্লাহ রবুল আলমিন হারাম করেছেন তাহলে আল্লাহ রবুল আলমিনের নামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে আল্লাহ রব্বুল আলমিনের নামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আরো নিয়ামত দান করবেন আল্লাহ তাল্লা পবিত্র কালামের মধ্যে আমাদেরকে ঘোষণা করে বললেন মিন আিনকুল্লাস আল তুমু তিনি আল্লাহ তোমাদেরকে দান করেছেন মিনকুল্লে মাসা আল তুমু সেই সমস্ত জিনিস যা তোমরা চেয়েছ যা তোমরা কামনা করেছ যা তোমাদের প্রয়োজনও দরকার ছিল এই সব জিনিস মোহন আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে দান করেছেন আল্লাহর অসংখ্য নিয়ামত কটা গুনবেন কোনো মতেই সম্ভব না ইনালিনা আসলে মানুষ বড়ই জালিম বড়ই ওয়ৃতজ্ঞ তো ভাইরা আমার সোরা ইব্রাহিম এই আয়াত আল্লাহ রবুল্লা আলিম এই আয়াতে আমাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিলেন যে তোমরা কেউ আল্লাহর নিয়ামতকে গণনা করতে পারবে না আল্লাহ তালা তোমাদেরকে সব কিছু দিয়েছেন যা তোমরা চেয়েছো যা তোমাদের প্রয়োজন ছিল যা তোমাদের দরকার ছিল যেগুলো ছাড়া তোমাদের জীবন অচল হয়ে যাবে যা না হলে তোমাদের জীবন চলা সম্ভব নয় তা সব কিছু মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদেরকে দান করেছেন সোরা মুলকের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন এই নিয়ামতের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন তোমাদের সৃষ্টিকর্তা অন্য কেউ না আল্লা বাদে অন্যরা আছে বহু মাবুদদেরকে ডাকা ডাকি করে কোরআনের অন্য আয়তে আল্লাহ তাল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন তোমরা আমাকে বাদ দিয়ে যে সমস্ত মাবুদদেরকে ডাকা করো তাদেরকে বলো তো তারা একটি করতে পারবে একটা আল্লাহ তাই বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া জাল তোমাদেরকে শোনার শক্তি দান করেছেন ওয়াল আবসারা আর তোমাদেরকে দেখার শক্তি দান করেছেন চোখ দিয়েছেন ওয়াল আবফিদা তোমাদের বোঝার জন্য চিন্তা ও গবেষণা করার জন্য তোমাদেরকে দিয়েছেন অন্তকরণ দিল কেন দিয়েছেন যাতে করে আমরা এগুলি দিয়ে উপকৃত হয় এগুলি ছাড়া আমাদের চলবে না কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আল্লাহ বলছেন কালিলাম্ম করুন যে তোমরা খুব কমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকো তোমরা খুব কমি আল্লাহর শুক্রিয়া করে থাকো আমি এত কিছু দিলাম তোমাদের শোনার জন্য কান দিলাম দেখার জন্য চোখ দিলাম এবং চিন্তা ও গবেষণা করার জন্য আমি তোমাদেরকে অন্তকরণ দিল তা সত্ত্বেও তোমাদের অবস্থা হচ্ছে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা খুব কমই করে থাকো এইভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি কথা উল্লেখ করে আমাদেরকে তিনি যে সৃষ্টি করেছেন বড় নিয়ে দান করেছেন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন তার অনুগ্রহকে বিভিন্ন আয়াতে আরো উল্লেখ করে বলছেন অল্লাহ আখরা যাকুম মিন বতু নেই আহ وجعل لكم السمع والابصار والافئده لانكم تشكرون الله رب العالمين বলছেন আল্লাহ রাব্বুল العالمين বলছেন আল্লাহ اخرজাকুম من بطون امهاتكم সেই আল্লাহ রাব্বুল العالمين তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন রক্তপিণ্ড মাংসপিণ্ড এই ভাবে তারপরে একটি সুন্দর আকার আকৃতি চোখ হাত কান لكم السمع ওয়াল আবসারা ওয়াল আফিরা আর তোমাদের জন্য তিনি দান করেছেন তোমাদের জন্য সৃষ্টি করেছেন শোনার জন্য কান দেখার জন্য চোখ বুঝার জন্য অন্তকরণ আল্লাহ কুমত করুন কেন করেছেন যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো যাতে করে তোমরা তার সুখ্রিয়া জ্ঞাপন করো এখানে এগুলি দেওয়ার পর আল্লাহ আমাদের কাছ থেকে কি চান সেটাও কিন্তু আল্লাহ লোক বলে দিলেন আমাদেরকে তোমরা কিছুই ছিলে না তোমাদের অস্তিত্বই ছিল না তোমরা উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তুই ছিল না যেমন আল্লাহ মধ্যে উল্লেখ করে বলেছেন হাল আতা আলাল ইনসান লাম মানুষের জীবনে কি এমন একটি কাল অতিবাহিত হয়নি যখন তারা উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিল না সবাই আমরা জানি যে আমাদের জীবনে একটা কাল এমনও চলে গেছে যখন আমরা অস্তিত্বে ছিলাম না উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু ছিলাম না এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিভ্রান্তিতে ছিল তখন আল্লাহর অন্তিম কিতাব নাজেল হচ্ছিল এক পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে धानोटी कोटी, -कोटी लोकर जीवन दृष्टि परिवर्तन दिल देख कुरान आलो शुक्रवार मंगलवार रत साढ़े आठटाय बांगे और भारत मुहम्मद अब्दुल्लाह इब्नू मसूद रसुल्ला मुमिन व्यक्ति भर्सनारी अबिसम्पादाकारी अश्लील भाषा उच्चारणकारी और गालमंदी होते सुनान तिरबिसी सत्काज सदव्यवहार अध्याय हाथ संख्या एक हजार नय এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি রয়েছে সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ যে ন্যামত গুলো আমাদেরকে দান করেছেন আমাদের কাছ থেকে কিছুই চাননি তিনি শুধু চেয়েছেন আমরা যেন তার ন্যামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি মানুষকে স্মরণ দিয়ে বলছেন ইয়া ইহাল ইনসান হে মানুষ महान प्रभुन जी आल्लाकार आकृति दिए तुम्हारे गठन पद्धति कत उन्नत मानुष गठन आकृति कैम आल्लाबुल आलमी पशुपक्षी सृष्टि कर मानुष के सृष्टि कर आल्ला रबुल आलमी कत सूंदर তাই বলছেন যে যে আল্লাহ তোমাদেরকে সুন্দর আকার আকৃতি দিয়ে তোমাদের গঠন পদ্ধতিকে দরো উন্নত আকার দিয়ে আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা সেই আল্লাহকে ভুলে যাবে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না তো মহান আল্লাহ রবুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে আল্লাহ যে নেয়ামতগুলি দান করেছেন সেই নিয়ামতগুলি কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন আমরা যেন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর যদি আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাহলে আল্লাহ আমাদেরকে আরো দান করবেন আরো অনেক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন ওয়া ইস্তা'যাল্লান রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা shadীদ শরণ করো তোমাদের প্রতিপালকের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম যদি তোমরা আমার নিয়ামত তাহলে আমি আল্লাহ আরও দেব তোমাদেরকে তোমাদের শারীরিক অবস্থা সুস্থ থাকবে তোমাদের সমস্ত অঙ্গ পতঙ্গ সুস্থ সবল রাখবো আমি আল্লাহ রব্বুল আলমিন তাহলে এগুলো কাজ করে আল্লাহর নির্দেশে ভাই আল্লাহ যখন বলবে হাত কাজ করো না করবে না জীব কাজ করো না করবে না পা তুমি তোমার কাজ ছেড়ে দাও ছেড়ে দিবে গোটার শরীরটাকে যদি আল্লাহ রবুল আলমিন ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে সব অচল হয়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে কিছু করতে পারবো না তাই আল্লাহ বলছেন তোমার এই শরীরের নিয়ামতগুলো সুস্থ সবল থাকবে তখনই যখন এগুলোকে তোমরা সঠিক পথে ব্যয় করবে সঠিক ব্যবহার করবে এগুলোর আর এগুলোর দ্বারা যদি তোমরা অন্যায় কাজ করো আল্লাহ রবুল আলমিনের শরীর বিরোধী কাজ যদি করো আল্লাহর অবাধ্য যদি এগুলোকে ব্যবহার করো তাহলে আল্লাহ রবুল আলমিন এগুলো ধ্বংস করে দেবেন অচল করে দেবেন লান শাকারতুম লাখ যদি সুক্রিয়া করো আমি আরও দেব ওয়ালা ইন ক্যাফারতুম আর যদি অকৃতজ্ঞ হও শুকুরিয়া জ্ঞাপন না করো তাহলে কি হবে আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা যদি আল্লাহর নিয়ামত গুলোকে সঠিক পথে ব্যয় না করি আল্লাহর নিয়ামতের যদি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন না করি তাতে কি আল্লাহর কোনো ক্ষতি করব আমরা না ক্ষতি আমাদের হবে আর শুধু ক্ষতি দুনিয়াতে না বরং আখেরাতেও কালকে আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে তাই আল্লাহ বলছেন ইন যদি কুফুরি কর তাহলে জেনে রেখে দিও আমার আজাব খুবই কঠিন আমার শাস্তি খুবই কঠিন হবে নিয়ামত খাবে আমা আমার কিছু গথা জ্ঞাপন করবে না আমারই নামতকে আমার বিরুদ্ধে ব্যবহার করবে আর আমি তোমাদেরকে এমনিই ছেড়ে দিব দুনিয়াতে ছেড়ে দি। দুনিয়াতে অবসর দিই বুঝতে সুযোগ দিই বান্দা কি আল্লাহ রবুল আলমিন চট করে ধরেন না আর বান্দা অন্যায়ের ওপরে অন্যায় করতেই থাকে পাপের ওপরে পাপ করতেই থাকে কিন্তু আল্লাহ রবুল আলমিন ধরেন না আল্লাহ তালা মানুষকে অবসর দেন সুযোগ দেন হইতে পারে ফিরে আসবে কিন্তু যখন আল্লাহ ধরবেন তখন আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো আমি মানুষকে অবসর দি ছেড়ে রাখি হইতে পারে কাল থেকে নামাজ পড়বে হতে পারে কাল থেকে সে তোবা করে ফিরে আসবে হতে পারে সে অন্যায় কাজ ছেড়ে দিবে হতে পারে আমার দাবা এই সে আর অন্যায় কাজে ব্যবহার করবে না এই চোখ দি হারাম জিনিস দেখবে না এই চোখ দি আর হারাম দিয়ে দিকে তারা সে তাকাবে না এই চোখ দিয়ে সে বৈধ জিনিস দেখবে সুযোগ দেন হবে ধরলে কিন্তু আর বাঁচার কোনো উপায় নাই আমরা সবাই জানি হবে আল্লাহ রাবুল আলমিন মুসাআসালামকে পাঠিয়ে ফেরাউনকে বুঝাবার চেষ্টা করেছিলেন তাকে বুঝতে সুযোগ দিয়েছিলেন কিন্তু সে বুঝেনি অনেক বুঝানোর পর অনেক বুঝানোর পর যখন সে বুঝল না তখন আল্লাহ রবুল্লা আলমিন একদিন ধরলেন সবাই আমরা জানি কোরআনে তার ঘটনা বিস্তারিতভাবে ভাবে আল্লাহ রবুল্লা আলমিন আলোচনা করেছেন যখন মাঝে পৌঁছালো তখন আল্লাহ তাকে ধরলেন যখন ধরল? তখন ফেরাউন বুঝতে পেরেছে যে আমাকে ধরেছে কে ওই আল্লাহ যে আল্লাহর সাথে আমি এতদিন অবাধ্যতা করে আলাম যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমি এতদিন পর্যন্ত নাফারমানি আর বেইমানি করে আলাম। এখন সেই আল্লাহ আমাকে ধরেছে তাই তখন সে সঙ্গে সঙ্গে আল্লা রব্বুল আলমিনকে লক্ষ্য করে বলছেন ইলাহা আমি সেই আল্লাহর ওপরে মান আনছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এখন বলছে এতদিন পর্যন্ত কিন্তু ও নিজেই মাবুদ হয়েছিল এতদিন পর্যন্ত সে নিজেই উপাস্ত হয়েছিল ও নিজেকেই ক্ষুদা বলেছিল নিজেকেই মানুষের কাছে প্রচার করে বলছে আমি রব আমি আল্লাহ আমারই তোমরা অনুসরণ করো তারপরে যখন আল্লাহ ধরলেন তখন সে স্বীকার করে বলছে আমি সেই আল্লাহর ইমান আনছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই যে আল্লাহর ওপরে বাণী ইসরা ইমান এনেছে সেই আল্লাহর ওপরে আমি ইমান আনছি আল্লাহ কি বললেন আল্লাহ এতক্ষণ বুঝতে পেরেছ আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম বোঝাবার চেষ্টা করেছিলাম মুস আল্লাহ সালামকে দিয়ে তোমাকে অনেক কথা বোঝাবার আমি ব্যবস্থা করে দিয়েছিলাম যদি এগুলোকে আমরা আল্লাহর অবাধ্যতার কাজে ব্যবহার করি তাহলে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে একদিন ধরবেন ধরতে পারে দুনিয়াতে না ধরলেও আখেরাত তো অবশ্যই আছে যেখানে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন ধরবেন আর যখন আল্লাহ ধরবেন তখন আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহর ধরা থেকে মুক্তির কোনো পথ থাকবে না ফেরাউন যেমন বাসতে পারিনি এইভাবে দুনিয়াতে যত বড় বড় নাফারমান আর যত বড় বড় অবাধ্য জলরা এসেছিল। যারা আল্লাহর সাথে নাফার মানি আল্লাহর সাথে অবাধ্যতা করেছিল তাদেরকে আল্লাহ রবুল আলিমিন বোঝাবার চেষ্টা করেছিলেন বুঝতে সুযোগ দিয়েছিলেন নবীদের মাধ্যমে কিন্তু যখন তারা বুঝেনি তখন সেই সমস্ত জাতিদেরকে সেই সমস্ত লোকদেরকে আল্লাহ রবুল আলমিন দুনিয়া থেকে মিটিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহকে অবাধ্যতার নিয়ামতার বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি আরও দেব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার আদা তোমাদের জন্য অনেক কঠিন হবে ভাইরা আমার আল্লাহর নিয়ামতের যদি আমরা অকৃতজ্ঞতার নীতি অবলম্বন করি তাহলে কিন্তু আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে জাতিদের সম্পর্কে আল্লাহ রাহান আল্লাহ রবুল আলমিন বলছেন আলমত্লা তুমি কি তাদেরকে দেখো না যারা আল্লাহ নিয়ামতকে পরিবর্তন করে দিয়েছিল মানে আল্লাহর নিয়মের তারা পরিবর্তন করেছিল কুফরি করেছিল কুফরা করে তাহলে আল্লাহ রেমতের তারা কদর করে নিন ওয়াহ্লা কৌ মোহামদার আল বাবার আর তাদের জাতিদেরকে তারা ধ্বংসের দিকে টেনে নিয়ে এসছিল জাহান্নামাহা এই হচ্ছে জাহান্নাম যাতে তারা একদিন প্রবেশ করবে ও বেসাল কারার এই জাহার নাম যে কত নিকৃষ্টতম আভাস স্থল কত নিকৃষ্টতম যে থাকা জায়গা তা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বললেন তো আমরা যদি আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করি আল্লাহর নেয়ামতের সুক্রিয়া না করি তাহলে যে ধ্বংসেরও সম্মুখীন হতে হয় বা আল্লাহ রবুল আলমিন যে আমাদের ওপরে বিপদ দিয়ে আমাদেরকে ধ্বংস করতে পারেন সে হুমকিও আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মধ্যে আমাদেরকে দিলেন তো প্রত্যেক বান্দার উচিত আল্লাহ রবুল আলমিন যা কিছু দিয়েছেন হাত পা চোখ কান যা কিছু দিয়েছেন এই সবগুলোকে আল্লাহর কৃতজ্ঞতার কাছে ব্যবহার করা আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের কাছে ব্যবহার করা আল্লাহ রবুল আলমিনের নাফারমানি থেকে এগুলোকে বাঁচিয়ে রাখা আল্লাহ রবুল আলিমিনের কৃতজ্ঞতা কীভাবে করবেন নিয়ম পদ্ধতি কী কৃতজ্ঞতা মানে শুধু এই নয় যে আলহামদুলিল্লাহ মুখে মুখে বলে থাকে হ্যাঁ আল্লাহ দিয়েছে হ্যাঁ আল্লাহ খাওয়াইছে কিন্তু নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়ে না আল্লাহর আরও দিনের যে সমস্ত কাজ আছে এগুলো কিন্তু করে না এগুলো কিন্তু শুধু মৌখিক কৃতজ্ঞতা না কৃতজ্ঞতা বলতে আপনি আল্লাহ আনুগত্য করবেন আর এই জিনিসগুলোকে আল্লাহ রাবুল আলমিনের প্রদর্শিত পথে ব্যবহার করবেন অন্যায় পথ থেকে এগুলোকে আপনি বাঁচিয়ে রাখবেন তাই কৃতজ্ঞতার নিয়ম হচ্ছে এক নম্বরে আপনি মৌখিকভাবে আন্তরিকতার সাথে এই নিয়ামত শিকার করবেন শিকার করা মানে হচ্ছে আপনি বলবেন আল্লাহ তালাই এগুলি আমাকে দিয়েছে এগুলি পাওয়ার ব্যাপারে এগুলো লাভ করার ব্যাপারে আমার নিজস্ব কোনো কোনো প্রয়াস আমার নিজস্ব প্রচেষ্টা ছিল না সবকিছু পেয়েছি আল্লাহর কাছ থেকে আল্লাহ দান করেছেন আল্লাহ না দিলে আমরা পেতাম না আল্লাহ না দিলে কেউ দিতে পারবে না সারা পৃথিবী যদি মনে করো আপনাকে কিছু দেবে আর আল্লাহ যদি না চান তাহলে কেউ আপনাকে কিছু দিতে পারবে না তো ভাইরা আমার কথা হচ্ছে আল্লাহস্ব কোন জ্ঞান গরিবার মাধ্যমে আমি এগুলো পেয়েছি এরকম মনোভাব তৈরি করলে হবে না যেমন কারুন বলেছিল কারণকে যখন তার জাতি বলেছিল সোরা কাসাসের মধ্যে আছে যে তুমি আল্লাহর নিয়ামত পেয়ে অহংকার প্রদর্শন করো না এগুলি আল্লাহ দান করেছেন এগুলি আল্লাহরই দেওয়া এগুলি দিয়ে অহংকার প্রদর্শন করা ঠিক হয় না তখন সে অহংকার করে বলেছিল কালা ইন এগুলিও আমি পেয়েছি আমার যে জ্ঞান আমার কাছে আছে সেই জ্ঞানের কারণে আমি এগুলি লাভ করেছি মানে সে নিজের জ্ঞানের দোহাই দিল যে আমি নিজের জ্ঞানের কারণে এগুলোকে লাভ করেছি তার কারণে আল্লাহ রাবুল আলিমিন কি করেছিলেন তাকে তার প্রেশাদ সহ তার ধন সম্পদ সহ একেবারে ধসিয়ে দিয়েছিলেন তাই এগুলি আমি লাভ করেছি আমার জ্ঞান দিয়ে কালা ইনামা উত আল আলা মিন এন্দি আমি এগুলিকে আমার যে জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে লাভ করেছি এরকম কথা বলা আল্লাহর কাছে পছন্দনীয় হয়নি এটা অহংকারমূলক কথা ছিল মানুষ মিনিসের জ্ঞান দিয়ে লাভ করে না বরং জ্ঞান আল্লাহ আপনি যতই জ্ঞান আজকে দেখবেন কত বড় বড় জ্ঞানী কত বড় বড় পন্ডিত কত কি জানে কিন্তু তারা হয়তো আজকে পথের হয়ে আছে। তাদের কিচ্ছু নেই ওদের থেকে অনেক কম জ্ঞানে গরিমাতে বুদ্ধি বিবেকে কিচ্ছু জানে না একেবারে হয়তো মূর্খ গোয়ার কিন্তু তারা বিষয় সম্পত্তির প্রচুর মালিক হয়ে বসে আছে কেন কেন সব কিছুর মালিক আল্লাহ রাবুল আলমী জ্ঞানের আলোকেই যে সবকিছু পাওয়া যায় নিজের বুদ্ধি এই এগুলিকে নিয়ে আপনি প্রয়াস চালাবেন আপনি উপার্জন করার কাজে এগুলাকে ব্যবহার করবেন কিন্তু পাবেন কতটুকু যতটুকু আল্লাহ চাইবেন যতটা আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন তার বেশি কিন্তু আপনি পেতে পারেন না তাই বলছিলাম এক নম্বরে কৃতজ্ঞতার নিয়ম হচ্ছে আপনি আন্তরিকতার সাথে একথা বিশ্বাস বা স্বীকার করবেন যে এগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের রহম করমে তার অনুগ্রহে এগুলো আমি পেয়েছি আল্লাহ না দিলে কিন্তু এগুলো আমরা বা আমি পেতাম না দুই নম্বরে আপনি এই ন্যামতের প্রকাশ করবেন প্রকাশ মানে মানুষকে আপনি বলবেন আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তবে এর মধ্যে যেন লোক দেখানো খ্যাতিলাভ প্রসিদ্ধতা বা আর অন্য কোনো উদ্দেশ্য না থাকে ফকর অহংকার যেন এখানে না থাকে খাবেন ভালো পরবেন ভালো এবং মানুষকে বলবেন আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন আলহামদুলিল্লাহ অহংকার করার জন্য নয় বরং আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা করার জন্য ও আম্মা বে নিয়ামত রব্বিকা ফাহাদিস সৌরাতোহাতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমরা আল্লাহর নিয়ামতের বর্ণনা করো আর এই বর্ণনার মধ্যে এটাও এসে যায় বা এটাও একটা দিক যে আল্লাহ তালা যাকে যেরকম দিয়েছেন সে সেরকম খাবে সেরকম পড়বে এতে আল্লাহ নেওয়া মতো প্রচার করা হবে প্রসার করা হবে এখান থেকে আজকের মতো আল্লাহ আপনাদের ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত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 কাল রাত বাংলাদেশ bilbuniya. kuntum khayra my priya my sacrificed my life and my death are all for allah sustainer of the world <laughs> ইস টিভি বাংলা